আল্লাহ তালায় সা করছেন হে ইমানদারগণ যখন তোমরা তোমাদের মৌত চলে আসে আর ওই সময় তোমাদের ওসিয়ত করা লাগে তাহলে তোমরা তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে কাউকে যোগার করে নাও কমপক্ষে দুইজন যারা ইনসাফ ইনসাফের ভিত্তিতে সাক্ষী দেবে কোন করতে হলে তুমি যদি তোমার আত্মীয় সেখানে না থাকে বিশেষ করে সফরের হালতে যদি কেউ এরকম ঘটে কোন কাফেলার সঙ্গে আছে আর সফরের হালতেই তার ইন্তেকাল হয়ে যাচ্ছে পরিবারের লোকজন সেখানে নেই এই অবস্থায় তোমাদের যদি কিছু ওসিয়ত করার থাকে তাহলে ওসিয়ত করে যাও আর সে ওসিয়তের সাক্ষী বানিয়ে যাও দুইজনকে সফরের সঙ্গীদের মধ্যে যাদেরকে তোমরা নির্ভরযোগ্য মনে ওসিয়ত করবে কোন পরিবর্তন করবে না যদি তোমাদের নিজেদের লোক না থাকে মুসলমান না থাকে অমুসলিম থাকে তাহলে সাক্ষী বানিয়ে নিতে পারো যদি তোমরা সফরের হালতে থাকো আর তোমাদের প্রতি ওই সময় মৃত্যুর খবর চলে আসে এরপরে যখন সাক্ষী দেওয়ার জন্য আসবে লোকেরা যে অমুকের মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যুর সময় তিনি কিছু অসিয়ত করেছেন টাকা পয়সা বা কেউ বিশেষ করে আছে এগুলোর ব্যাপারে কিছুকে ডাক তারা দেবে কোন সময় হুম আমি সলাতে। নামাজের পরে সবার সামনে তাদের তোমরা এই সাক্ষীদেরকে ডাক কারণ বলা জানা না সাক্ষীরা কোনখান দিয়ে মিথ্যা কথা বলে উল্টাপাল্টা করে ফেলে যদি বলে দেয় বলে গেছে অমুক তোমার বাবার কাছে এত হাজার টাকা পাবে আন্দাজে বানিয়ে যদি বলে ফেলে তাহলে তো মুশকিল এই জন্য একদম নামাজের সামনে ধরো তাও আসর আচরণ নামাজ এসেছে। আসর নামাজের আর সলাুলা অনেক বড় গুরুত্বপূর্ণ পাশ রাখতো নামাজের মধ্যে আর তাদেরকে তখন বলো ফাইক সেমান তারা যখন স্টেটমেন্ট দিবে তোমাদের সন্দেহ হলে বলো যে আল্লাহর কসম করে বলছি কসম দিয়ে কথা বাইর করো ইম তোমাদের সন্দেহ হয়ে গেলে তাদেরকে কসম করাবি এমনকি যদি আমরা আত্মীয় হয় বেশি পাওয়ার থাকে আমাদের লুজ করা থাকে এগুলো কিছুই আসে যায় না ওয়ালায়াত আমরা আল্লাহ সাক্ষ্য আল্লাহর সামনে যে সাক্ষ্য দেওয়ার কথা হক কথা আমরা এটাকে গোপন করব না লুকিয়ে রাখবো না পরিবর্তন করবো না যদি করে সাক্ষীকে উল্টা পাল্টা করে সাক্ষ্যকে পরিবর্তন করে ফেলি তাহলে আমরা বড় গুণাগার হয়ে যাব এইরকম স্টেটমেন্ট নিয়ে নামাদের পরে কসম করে তোমরা তাদের কাছে কনফার্ম হতে পারো এরপরে তোমাদের যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায় মনে হয় কসম টসম করলেও সাক্ষী মনে হয় গন্ডগোল করে ফেলছে এবং তাহলে কি কর তাহলে আরো দুইজন যদি বলে না আমাদের ধারণা এরা গড়মিল করে ফেলেছে গন্ডগোল করে ফেলেছে আমরা জানি তিনি কি ওসিয়ত করার কথা যদি এরকম কোনো লোক সিরিয়াসলি মনে করে তাহলে তারা দাঁড়াক এদের জায়গা তারা বলবে যে না এই আগে যে দুইজন সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষীটা গলত সাক্ষী হয়েছে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে আমরা আমাদের কাছে সত্য সাক্ষী আছে এরা রং বলতেছে এরা উল্টা পাল্টা করে ফেলেছে তাহলে পরের দুইজনে এসে এখন তারা তাহলে কথম করুক সাক্ষী দিয়েছে অমা দাদাই না আমরা কিন্তু সীমালঙ্ঘন করছি না ইন্না ইদালিন আমরা যদি সীমালঙ্ঘন করি তাদের সাক্ষর পরিবর্তে আমরা তাদের সত্য সাক্ষীকে মিথ্যা বানিয়ে ফেললাম আর আমাদের মিথ্যা তাকে সত্য পরছি এরকম উল্টা পাটা যদি করি তাহলে আমরা অনেক বড় জালিম হয়ে যাব আল্লাহর কাছে এই ওয়াদা করে এই প্রমিস করে আমরা সাক্ষ্য দিচ্ছি তাহলে আল্লাহ যে শাস্তি আমাদেরকে দেওয়ার দেবেন তাহলে এরকম ডবল কসম করাইয়া বাকি দ্বিতীয় জনের সাক্ষী নিয়ে তোমরা এবার ফয়সালা করতে পারো মিথ্যা সাক্ষী এরকম কসম করে দিলে তাদের পরিণতি কি হবে সাবধান কিন্তু মিথ্যা সাক্ষী দিতে আমাদের জমানার লোকের আবদায় ইত্যতা করে না কিরকম মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দিয়ে একজন যে ব্যক্তি মার্ডার করেছে তাকে বেকসুর খালাস করে দেয় আর আরেকজন নিরাপদ লোকে মার্ডার বানিয়ে ফেলে তাই না হায় হায় দিন নির্দোষ লোককে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিচ্ছে মিথ্যা সাক্ষী করে কি জুলুম। হ্যাঁ আল্লাহ তালা বলেন সাক্ষী এখন দাও তুমি মনে রেখো নবী করিম সাল্লাম বসা ছিলেন কতগুলো করতে তারপরে তিনি আলা আল্লাহ শাহাদাতে জুর খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকো তিনি হেলান দেওয়া ছিলেন বসে গেলেন তিনবার করে রিপিট করে কয়েকবার রিপিট করতে থাকলেন মিথ্যা সাক্ষী থেকে উম্মদকে সতর্ক করলেন থামেন না থাম না হয়ে গেলেন এখন যদি আর সেই উম মুখের মধ্যে এত দুঃসাহস নিজের আখের আতকে শেষ করে দিচ্ছে আজকে একটা অন্যায় ফায়সালা কর থেকে করে আনবে মিথ্যা সাক্ষীর মাধ্যমে কতদিন দুনিয়াতে থাকবে কতদিন থাকবে আল্লাহর কাছে যেতে হবে না একটু চিন্তা রাজি করতো তো আল্লাহ তালা এত ডবল ডবল মিথ্যা সাক্ষী গুলাকে থেকে বাঁচার জন্য কসম করানোর জন্য এই নসিহাত করে এখন বলছেন আলা এরকম স্ট্রিক্ট পলিসি দেওয়া হলো সাক্ষী নেওয়ার ক্ষেত্রে যাতে করে কেউ যেন সবাই যেন সিরিয়াসলি সত্য সাক্ষ্যকে ঠিক মতো না করে তারা যেন কসমকে যেন পরবর্তী লোকের কসম তারা উল্টানো না হয় এই প্রথম সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থেকেও মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ গ্রহণ করো না যে দ্বিতীয়বার কসম করে আরেক গ্রুপ আসবে তোমার সাক্ষীকে যদি ঠিক মতো না হয় রদ করে দেওয়ার জন্য দুনিয়াতেও তুমি ধরা পড়ে যাবা আর আখেরাতেও ধরা পড়ার তো কোন শেষ নাই আল্লাহকে ভয় করো এবং আল্লাহর এই নসিয়ত গুলিকে ভালো করে শুনো এত সত্ত্বেও যদি মিথ্যা সাক্ষী দিতে মিথ্যা কসম করতে কোনো বাদ সাদে না তাহলে এরকম ফাঁসে কৌম কে কি আল্লাহ হিদায়ত করবেন আল্লাহ এরকম ফাঁসেদেরকে জীবনে হেদায়ত দিবেন না কাজে মনে রাখবেন এই মিথ্যা বাতিলের উপরে যারা এই সাক্ষী দেয় এই আয়াতের দ্বারা প্রমাণ পাওয়া গেল তাদের কপালে হেদায়ত জুটবে জুটবে না গোমরা হয়ে তারা মরবে জাহান নামকে নিশ্চিত করে তাদের মরতে হবে তুম আল্লাহ দিনে কথা মনে করিয়ে দিচ্ছেন সেই দিন আল্লাহ সবাইকে জমায়েত করবেন সমস্ত নবীদেরকে নিয়ে আসবেন সমস্ত নবীদেরকে তার এক সঙ্গে নিয়ে আসবেন এক এক নবীর সামনে সামনে তার নবী বসা আছেন নবীর পিছনে উন্মতরা আছেন নবীদেরকে উম্মতের সামনে করে আল্লাহ তালা জিজ্ঞেস করবেনা আপনারা তখন দাওয়া দিয়েছেন আপনাদের জাতি কি সাড়া দিয়েছিল আপনাদের জাতি কি ডাক দিয়েছে আপনাদের ডাকে সাড়া দিয়েছে কোন ডাকে সাড়া দিয়েছে কম কোন কোনো নবীর ডাকে সাড়া দেয়নি এক হাদিসি এসেছে কোন কোনো নবী আসবেন তার পিছনে বিশাল উম্মতের বাহিনী কোনো কোনো নবীর উন্মত তার চেয়ে কম কয়েক হাজার কোন কোন নবীর উম্মতের ফলোয়ার হবে মাত্র কয়েক শত কোন এক উন্মত নাই আল্লাহ তালা সমস্ত নবীদেরকে ডাকবেন আর তাদের পিছনে জাতিকে ডাকবেন এই উম্মত বলতে যারা কবুল করেছে শুধু তারা যারা কবুল করেনি ওই জাতিকেও ডাকবেন যে নবীদের দাবা দিয়েছিল তোমরা কি শুনেছি না তোমরা কি কবুল করেছ আগে নবীদেরকে জিজ্ঞেস করলেন দেখি আপনাদের এই জাতি কি সাড়া দিয়েছে কেমন কবুল করেছে কেমন কবুল করেনি কারা কারা প্রত্যাখ্যান করেছে কারা কারা অ্যাকসেপ্ট করেছে বলেন দেখি নবীরা কি জবাব দেবেনা নবীরা বলেন যে আল্লাহ আমাদের কি এগুলোর আল্লাহ আপনি তো সমস্ত গায়েব সম্পর্কে জানেন আসলে আল্লাহ তালা জানেন নবীদের তো এত হিসাব নিকাশ তো ওনারা কাগজ কলম নিয়ে বসে বসে করেন নাই কয়স কতজন কবুল করেছে আর কয়সো কতজন ডিনাই করেছে এটা তো আল্লাহ তো নিজে সব জানেন কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে আল্লাহ করতেছেন তারা দের না বলে তো আসেনে ধরপাকড় করা এখানে তার একটা এক্সাম্পল আসবে ঈসা আল্লাহামের উম দিয়ে এখন ঈসা আলাহিসের উম্মতের কথা আর ইসা আল্লাহামকে একসঙ্গে আল্লাহ ডাকবেন সব নবীকেই ডাকবেন তাদের জাতি সহকারে ঈসা আলাহাম তার মায়েদার মধ্যে শুরু হয়েছে সুরাল ঈসা আলাহিস কাহিনী দিয়ে মাঝখানে ইহুদিদের কিছু কথা এসেছে বেশি কথা এসেছে খ্রিস্টানদের সম্পর্কে আর এই সুরা শেষ হতে যাচ্ছে ঈশা আলহামী এবং তার খ্রিস্টান ফলোয়ারদের মাধ্যমে এখন আল্লাহা এদিকে আস উ আপনি স্মরণ করুন আপনাকে আমি কত নিয়ামত দিয়ে ধন্য করেছি আপনার মাকে কত নিয়ামত দিয়েছি তার মা হচ্ছে দুনিয়ার মধ্যে যে সমস্ত কয়েকজন শ্রেষ্ঠ মহিলা তার মধ্যে ঈশা আলাহ মা হচ্ছেন অন্যতম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম মহিলাদের মধ্যে হচ্ছেন কে কে খাদিজা আলহ সালাম ফলাত আনহা খাদিজা রাজি আহ আনহা আয়সা রাজি আল্লাহু আনহা আসিয়া রাজি আল্লাহু আনহা মারিয়াম রাজি আল্লাহু এই কয়েকজনের মধ্যে তিনি এই পাঁচজন শ্রেষ্ঠতম মহিলা ছাড়া এই সৃষ্টির মধ্যে সমস্ত মহিলাদের মধ্যে তাদের স্থান সর্ব শীর্ষে এই মারিয়াম আল্লাহ তোমার মাকে কত নিয়ামত দিয়েছি হ্যাঁ ঈসা তোমাকে কত নিয়ামত দিয়েছি আমি জিব্রাইল আল সালামকে দিয়ে আপনাকে সাহায্য করেছি জি আল্লাহ সাল্লামকে ওই দিয়ে সাহায্য করেছি জন্মের সময় সাহায্য করেছি তোমার মায়ের কাছে আবার উঠিয়ে নেওয়া হয়েছে এই ফেরে নিয়েছেন কত ভাবে সাহায্য করা হয়েছে তুকাল নেমুন্না সাফিল মাহ দেওয়া কাহলা কোলের মধ্যে মায়ের কোলে আপনি কথা বলেছেন যেটা অনেক সাধারণ ছেলেরা কোন বাচ্চারা কোন নবজাতক শিশু করেনি সেখানে আপনার মুখে দিয়ে কথা বলানো হয়েছে আর বড় হওয়ার পরে তো কথা বলেছেন ছোট অবস্থায় জন্মের পরে কখন কথা বলেছেন আমরা জন্মের পরে মারিয়াম শিশু জন নিয়ে আসলেন কমের কাছে তারা কি বলল ইয়া মারিয়াম তুমি এত বড় অন্যায় করলা তখন মরিয়াম আল্লাহ বলে দিস আগেই তোমাকে জিজ্ঞেস করলে তুমি বললো আমি কথা বলবো না এই বাচ্চার সঙ্গে কথা বলেন তারা বলো কেবল জন্ম হওয়া বাচ্চা কথা বলবে তখন আল্লাহ তালা জবান খুলে দিলেন কার ইসা তিনি বলেন ইনি আবদুল্লাহ শোন আমি আল্লাহর বান্দা আমার মা মহাপবিত্র মহিলা খবরদার তার সানে কোনো বেহাদবি করে কথা বলো না আল্লাহ আপন কুদরতে আমাকে সৃষ্টি করেছেন বিনা পিতায় এই ছোট বাচ্চা কথা বলে ফেলেছেন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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে বিগ ডিসকাউন্ট এইট হোয়াইট চাপ রোড লন্ডন ই ওয়ান বড় হওয়ার পরে আপনাকে আমি আপনাকে কিতাব দিয়েছি হেকমত নবুত দিয়েছি তাওরাত দিয়েছি ইঞ্জিল যদিও তাওরাত এসেছে মুসা আল্লা কাছে আর যখন তারা আপনার কাছে মর্যাদা চেয়েছে আপনি যে নবী কিছু মর্যাদা দেখান তখন আপনি মাটি দিয়ে কাদা দিয়ে পাখি বানিয়েছেন পাখির মূর্তির মতো বানিয়েছেন আমার হুকুমে তার মধ্যে ফু দিয়েছেন আর যেই আপনি ফু দিলেন তখন আমার হুকুমে পাখিটির মধ্যে রুহ এসে গেল সে উড়াল দেওয়া শুরু করে দিল মাটির পাখি এখন জিন্দা হয়ে উড়া শুরু করে দিয়েছে এই মজে যা অত এক মাহওয়াল আবরস হবে ইনি ক্ষেত্র তো কুষ্ঠ রোগের রুগীকে আপনি ফুঁ দিয়ে হাত মুছে দিয়ে আপনি তাদেরকে ভালো করে দিচ্ছেন আমার হুকুমে নাকি নিজের হুকুমে আর যখন আপনি মুর্দা কে নিন্দা করেছিলেন আমার হুকুমে আমার হুকুমে আমার হুকুমে মানুষ যেন না করে ইসালাহের এত ক্ষমতা আছে তিনি সব করে ফেলেন এত বলার পরেও আজকে লোকেরা ঈশাআ আলাহ সাল্লামকে মাহ বুদ্ধি হিসাবে ডাকে অনেকেই তাই না অথচ বারবার আল্লাহ তালা বললেন নিজের মুখে মূসা আলাহ সালাম মুখে দিয়ে আল্লাহ বললেন বলেন বেঈদীল্লাহ বেঈদীর বেঈদ নিল্লাশি আর যখন আপনাকে আমি হেফাজত করলাম বনি ইসরা থেকে যখন আপনি তাদের কাছে দলিল প্রমাণ সহকারে আসলেন নবী হয়ে ইল্লা তখন তাদের মধ্যে যারা কুফরি করলো আপনার প্রতি ইমান আনলো না তারা বলল যে না একে বিশ্বাস করো না এগুলা কিছু জাদুর খেল দেখিয়েছে এগুলা সব জাদু সুস্পষ্ট জাদু চর্চা করেছে নবী টবি কিছু না এই কথা বলে তাকে তারা আপনাকে হত্যা করতে এসেছিল কিন্তু আমি তাদেরকে হত্যা করার সুযোগ দেয়নি যখন আমি ওয়াহি করলাম হাওয়ার ইনদের কাছে যে আমার প্রতি ইমান আনো এবং আমার রাসুলের প্রতি ইমান আনো তো আল্লাহ তালা তো ওহি নাজিল করেছেন ঈসা আলাহামের উপরে আর কি না হ্যাঁ ওহিত নবীর উপরে নাজিল হয় তো এখানে এর অর্থ কি যে ওনার নবীর উপরে আল্লাহি নাজিল করে সেই ওহিত তাদেরকে তিনি পড়ে শুনিয়েছেন তখন তারা ওনার প্রতি ইমান এনেছে এটা হয় তো তাদের কাছে না নবীর মাধ্যমে ওয়াহিটা তাদেরকে পৌঁছানো হয়েছে এটা আরেকটা হল ওয়াহিদ কিন্তু আরেকটা অর্থ আছে সব সময় ওয়াহিদ একটি অর্থ যে আল্লাহর পক্ষ থেকে বাণী আল্লাহর পক্ষ পক্ষ থেকে কোরআন হাদিস এবং কিতাবের ফরমান এইটা যেমন ওয়াহি আবার আল্লাহর পক্ষ থেকে মানুষে বা কোন সৃষ্টির মনের মধ্যে একটা পজিটিভ নেগেটিভ ধারণা তৈরি হওয়া ওই ধাবিত করা মানসিক ভাবে এটাও কিন্তু এক ধরনের ওয়াহি আল্লাহতালা কি বলেছেন যে আমি মৌমাসিকে ওয়াহি দিলাম যে মৌমাসি আল্লাহর ওহি পেয়ে তারা ফুলের মধ্যে গিয়ে ফুলের রস সংগ্রহ করে আর এই মৌচাকে এসে মধু বানায় তো এই ওয়াহির কারণে কি মৌ চাকিরা সবাই নবী হয়ে গেছেন নাকি এটা কি কোনো কিতাবের ওয়াহি নাকি তাদেরকে ইনসপায়ার করা হয়েছে ইন্সপায়ার দেন তাদেরকে আল্লাহ তারা অনুপ্রাণিত করেছেন এই কাজ করার জন্য আর এই মৌমাসি কি কষ্ট করে কোথায় কোথায় ফুল আসে এই দেশে তো খুব ফুল এত বেশি নাই আপনি বাগানের মধ্যে আপনার ইয়ারে আপনার গার্ডেন দেখবেন এই ঘাসের মধ্যে তারা ফুল মধু খোঁজার জন্য কি পরিশ্রম করছে তাই না কিরকম পরিশ্রম করে এই পরিশ্রম করে কি তৈরি করে মধু তৈরি করে এই মধু তারা খায় কাদের জন্য তৈরি করে আহা আমাদের জন্য তৈরি করে আল্লাহ তাদেরকে এত ইন্সপায়ার করেছেন এত পরিশ্রম করে মধু তৈরি করে আমাদের জন্য তারা এই মধুর মজা তারা টেস্ট করতে পারে না আমরা টেস্ট করি তো এইভাবে ইন্সপায়ার করেছেন যদি আল্লাহ মোহাম্মদিকে ইন্সপায়ার করতে পারেন তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন তাদেরকে উদ্বেলিত করে দেন আগ্রহ পায়দা করে দেন তাহলে হাওয়ার ইন্দের মনে আল্লাহ এটা পায়দা করতে পারেন না পারেন এইজন্য জন্য আমাদেরকে যখন আল্লাহ দিনের দিকে নিয়ে আসেন তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন উৎসাহিত করেন হ্যাঁ এরকম করে হাওয়ার ইন্দিরকে আল্লাহ উৎসাহিত করলেন তারা আল্লাহর পক্ষ থেকে উৎসাহিত হয়ে তারা কি বলল আন্না না মুসলিম হাওয়ার ইন্দা বলে দিল হে নবী আমরা ইমান এনে ফেলেছি আপনি সাক্ষী থাকেন আমরা মুসলিম হয়ে গিয়েছি তাহলে শুধু মুসা মুদ নাকি মুসলিম ঈসা উম্মত কি মুসলিম ইব্রাহিম মুসলিম তারা এইভাবে সাক্ষী হয়ে যান নবীরা উম্মতের উপর সাক্ষী ওকে সাক্ষী হয়ে যান বিদায় হাকে তিনি কি বললেন হে উম্ম আল্লাহল বাল্ল তো আমি কি পৌঁছিয়ে দিয়েছি উম্ম কি বললেন কলু বালা আপনি পৌঁছে দিয়েছেন তখন আল্লাহ আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা মুসলিম হয়ে গেলাম ঈশা আল্লাহ সালামের এই প্রতি আল্লাহ কি রহমত করেছেন খ্রিস্টানদেরকে আল্লাহ তালা আরো বুঝাচ্ছেন ওই যে নাজরান থেকে সত্তর জনের দল আসলো মদিনার এই আল্লাহ নবী শহীদ নবী কিনা নবুত ঠিক কিনা কনফার্ম করার জন্য তাদের যে আলাপ আলোচনা চলছে সেখানে আল্লাহ তাদেরকে আরো কাহিনী শুনাই দিচ্ছেন যে তোমরা এখনো সন্দেহ হয় ইনি হক নী কিনা আরো ঘটনা শুনো হওয়ার ইমাস্ত হাওয়ার ইউন ইমান আনলো এনে তারা এখনো নতুন মুসলিম ইমান এত পাকাপ্ত হয়নি আমাদের আমাদের নবী মোহাম্মদ সাল্লা সহ যারা ইমান সাহাবাহ কেরাম ওনারা কিন্তু রসুল সালের কাছে কোন বিভিন্ন রকম মর্যাদা দেখে বিশ্বাস করতে হবে এরকম তালাস করেননি শুধু কাফিরা তালাশ করছে আপনি তো নবী হন কিছু একটা মর্যাদা দেখান কিন্তু আবু বাকের রিয়াহু আনহু অমর রাজি আল্লাহু আনহু সাহাবিরা আলী রাজি আল্লাহ আনহু ওনারা কি মৌ্যাদার জন্য কোন দাবি করেছেন তাপসির ভালো মানুষ হলে ওনারা মর্যাদা ইসলাম কবুল করে ফেলেছে আবার এরকম কিছু চাইলেন কেন বলা হচ্ছে ওনারা কেবল নতুন নতুন ইসামের ঢুকছেন তো এত পাকাপ্ত ভাবে এত মজবুত হয়নি এই জন্য একটুখানি চেয়েছেন তাও কিছু এত বেয়া করেননি যেটা উল্লাহামের উম্মবি করেছিল তারা কি করেছে বলে যে আল্লাহ আপনাকে বিশ্বাস করবো ইসা আল্লাহামের উম্মত এর দূর যায়নি একটুখানি চেয়েছে কি চেয়েছে আহ চালু কি্তি ও রুকা ইসামা যে আপনার রব কি আসমান থেকে একটা বিরাট ডাইনি করতে পারবেন বিভিন্ন রকম খাবার সাজিয়ে ও রেডিমেড খাবার তাও আবার বলে ইয়া ইয়া এই সাবনা মারিয়াম হ্যাঁ মারিয়াম কিন্তু আমাদের নবীকে আমাদের উম্মাতে এরকম করে ডেকেছেন মোহাম্মদ আবদুল্লাহ এইভাবে দেখেছেন কি ডেকেছেন ইয়া রাসুল্লাহ আদবের সাথে দেখেছেন তো ইসা আলেন উম তখন এতটুকু আদব শিখে সারেননি এসেছে তো পার্থক্য আছে এই জন্য আমাদের সাহাবিদের ব্যাপারে আল্লাহ কি মন্তব্য করেছেন রাজি আল্লাহ আন হু আল্লাহ তালা তাদের প্রতি খুশি হয়ে গেছেন তারাও আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে তারা বলছেন আপনার রব কি আসমান থেকে এই একটা ডাইনিং টেবিল পাঠিয়ে নাজিল করে দিতে পারবেন এইরকম একটা অদ্ভুত দরখাস্ত শুনে ঈশার আসনার কাছে কেমন লাগলো কলাতা করল ইন আহারে আল্লাহকে ভয় করা যদি সত্যিকার ইমানদার হও এরকম দরখাস্ত দিয়ে বসলা তারপরে এখন তারা আর জাস্টিফাই করে যে আমরা চাইছি কেন একটু বুঝাই বলে আরকি তারা যে খুব বেশি করেছে তাও না একটু বেসারা অভাব হয়েছে তারা একটু জাস্টিফাই করছে যে কেন চাইছি আল্লাহ তালাকে যে অবিশ্বাস করি এমন না একটু আমাদের কারণটা হলো এই এই কল উনুরিদা কুলামিনা আল্লাহ খাওয়াবেন একটু খেয়ে দেখি দুনিয়া মধ্যে কেমন লাগে আর আমাদের অন্তরের মধ্যে একটা ইতমিনান পয়দা হয়ে যাবে আল্লাহ তো আসলেই পারেন এত কুদরতওয়ালা আর আমরা একটু ভালো করে আমাদের মজবুত হয় যে আপনি একেবারে সত্য হক দিন নিয়ে এসেছেন আর আমরা সাক্ষী হয়ে যাবো দুনিয়ার মানুষের জন্য সমস্ত দুনিয়ার মানুষকে বলতে পারবো যে দেখো আল্লাহ আমাদেরকে এমন খাবার পাঠিয়েছেন জান্নাত থেকে আসন থেকে আমরা এত খাবার খেয়েছি তিনি হক নবী একটা দলির প্রমাণ আছে বাকিদেরকে দাওয়াতি কাজ করতে সুবিধা হবে আমাদের ইকমিনাল হবে তো কাজেই তিনি ওনারা একদম অবিশ্বাসী ছিলেন মুসার আসে উন্মতের মতন বেয়া করেছে এরকম কিছু না তবে আহ কিছু এক্সাম্পল তো ইব্রাহিম আছে কি এক্সাম্পল ছিল আল্লাহ তালা একটু দেখান না কিভাবে আবার গেলে জিন্দা করেন তো আল্লাহ তালা বলেন আওয়ালাম তোমেন আপনার কি বিশ্বাস হয় না আপনার কি ইমান নাই যে আমি আবার জিন্দা করতে পারি বলে যে আল্লাহ বিশ্বাস তো অবশ্যই হয় দেখলে যেম একটু চেয়েছে আল্লাহ এত না আল্লাহ বা ইসা আলাহাম বুঝলেন যে না তারা একেবারে বেআ করছে না একটু ইতমিনান হইতে চায় যেভাবে ভাবি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইতমিনান হতে চেয়েছিলেন দরখাস্ত হে আল্লাহ হে আমাদের রব আপনি আকাশ থেকে একটি বিরাট খাবারের দরখাস্ত দস্ত খান ভর্তি করে খাবার দিয়ে আল্লাহকে নাজিল করে দেন তাকুন উলানা ঈদ আল আলী আল্লাহ এমন একটি যদি বিশাল জিয়াফতের দশর খান পাঠিয়ে দেন সেটা আমাদের সবার জন্য শুরু থেকে শাস পর্যন্ত যা আছি আমরা হাজির সবার জন্য ঈদের কারণ হয়ে যাবে ঈদের আনন্দ হয়ে যাবে আমাদের বিরাট উৎসবের একটা ভোজন হয়ে যাবে আর এটা আপনার পক্ষ থেকে একটা বিরাট চিহ্ন দলিল একটা নিদর্শন হয়ে গেলো যে আপনার কত ক্ষমতা আমরা আমার আমার উন্নত সবাই এটা দেখতে পেল আল্লাহ এবং দেখলে তারা সারা দুনিয়ার মধ্যে দা হাতি করতে পারবে আরে সেই বৃহস্পতি দস্তরখানা খানা তো আমিও খেয়েছি আপনাকে দেন নাজিল করে দেন একটু ব্যস্ত আপনি একটু সুযোগ দান করেনা আমাদেরকে আপনি তো সর্বোত্তম রেজেক্ট দামকারী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 Salma Designer Abaya House 118 Whitechapel Road London E1 1JE এখন <laughs> আল্লাহ আমার এই স্বর্গীয় মেহমানদারি জান্নাতি মেহমানদের দেখার পরে খাওয়ার পরে পাওয়ার পরে কেউ যদি বলে ও এটা আরেকটা জাদু বোঝা গেছিল এইরকম কুফুরি কোনো কালাম যদি উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। তাকে আমি এমন শাস্তি দেব যেরকম শাস্তি আমি পৃথিবীর কোনো মানুষকে দেয়নি কারণ আল্লাহতলা যখন কোনটা যদি না মানে তখন তার প্রতি সুযোগ থাকবে না কাউমে আদ কাউমে সামুদকে আল্লাহ তালা যেভাবে হালাক করেছেন এইরকম হালাক করবেন এই ওয়ার্নিং আল্লাহতালা দিয়ে দিলেন তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ নাজিল করলেন এবং বিশাল মেহমানদারি আসলো এবং অনেক লোক তারা খেলো বিশাল সংখ্যক তারা খেলো তাদেরকে অবশ্য আল্লাহ আরো কিছু শর্ত করেছিলেন তারা যেন এগুলো জমা না করে কালকের জন্য না খায় রেখে দেওয়া দেয় আজকে যা খাওয়ার ফ্রেশ আজকেই খাবে আকাশ থেকে কি নাদিল হয়েছে উল জিল্লা লাহমান। রুটি আর গোস্ত পাক করা একদম সাজানো রেডি কিন্তু তারা কি করলো অনেকেই আলহামদুল্লাহ হুকুম মানলো বেদি করলো না কিছু কিছু লোক মনে করলো আহরি এত ফ্রি খাবার পাওয়া গেছে কালকের জন্য কিছু তো আমার লুকিয়ে রাখি ভবিষ্যতের জন্য কিছু লুকিয়ে লুকিয়ে রাখি এমন ফ্রি পাওয়া গেছে যারা এরকম করেছে তাদেরকে আল্লাহ আদাব দিয়েছেন তারা হালাক হয়ে গেছে এই কাহিনীর পরে এখন আল্লাহ তালা শেষ করবেন এই সুরাকে ঈশা আলাহামের উম্মে কিছু নসিহত করে আরো কিছু কথা বলে দিন আল্লাহ তালা ঈশা আলাহামকে এবং তার উম্মত ডাক ডাকবেন সে দৃশ্যটা আবার তুলে আনলেন দেখে আল্লাহ তালা ঈসা আলাহামকে লক্ষ্য করে বলবেন হে ইসা মারিয়াম মরিয়ামের সন্তান ঈসা তুমি কি তোমার লোকদেরকে বলে এসেছ আমাকে আর আমার মাকে মা বুধ বানিয়ে ফেলো আল্লাহকে বাদ দিয়ে আমাদের এ বাদত করো আমাদের পূজা করো এরকম দাওয়া দিয়ে আসেন নাকি আপনি ঈশা আলাই সালাম কি বলবেন কুভানি আনুলি বিহাক ঈশা আল্লাহ সালাম সঙ্গে সঙ্গে জবাব দিবেন দেবেন সুভান আপনি কত পবিত্র আল্লাহ আমার কি এরকম অন্যায় কোন কথা বলার সুযোগ আছে এত জঘন্য কথা আমি বলতে পারি আল্লাহ যে আপনাকে বাদ দিয়ে তু হু ফাল আমি যদি এরকম অন্যায় কথা বলে থাকি আল্লাহ আপনি কি জানতেন না আপনার কাছে কি আল্লাহ এটা অজানা থাকবে এত জঘন্য কথা আমি বললে এমন কি আমার অন্তরের মধ্যে যদি আমার থাকে এরকম। সেটা আমি লুকিয়ে রাখছি কিনা আল্লাহ সেটাও তো আপনি জানেন আর আপনার অন্তরে কি আছে আল্লাহ তা তো আমার পক্ষে জানা কোনো দিন সম্ভব নয় আপনি তো আল্লাহ সমস্ত গায়েব সম্পর্কে জানেন সমস্ত অদৃশ্য কোনো কিছুই আপনার কাছে লুকানো থাকে না আমি তো শুধু এইটাই বলেছি আল্লাহ যেটার হুকুম আপনি দিয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত কর যিনি আমাদের রব যিনি আমার রব এবং তোমাদের রব আল্লাহ এই কথাটাই তো শুধু বলেছি শাহিদামিম আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম পৃথিবীতে আমি সাক্ষী হয়ে থেকেছি তারা আমি দেখেছি তারা আমার করেনি আমার মায়ের ইবাদত করেনি একমাত্র আপনার ইবাদত করেছে যতদিন আমি তাদের মধ্যে ছিলাম তাই তো দেখেছি আল্লাহ আর তো কিছু দেখিনি অন্য কিছু দেখিনি আলা আর যখন আমাকে উঠাই নিয়ে এসেছিলেন আসমানে আল্লাহ তারপরে তো আর আমি কিছু দেখতে পাইনি জানতে পাইনি তাদের দেখভাল করার সুযোগ আর আমার আর হয়নি এরপরে তো একমাত্র আপনি তাদের দেখভাল করেছেন আল্লাহ আপনি জেনেছেন আপনি দেখেছেন তারা কি করেছে কার ইবাদত করেছে সব সবকিছুর ওপরে আপনি সাক্ষী হয়ে আছেন কোন কিছুই আপনার দেখার বাইরে নয় জানার বাইরে নয় এখন ঈশা পাবেন তারা অনেক অপকর্ম করেছে আল্লাহকে বাদ দিয়েছে এখন ওনার কাছে স্পষ্ট হয়ে যাবে তখন তিনি বলবেন আল্লাহ এরকম উল্টাপাটা অনেক কিছু করেছে মানে হচ্ছে এখন আপনার খুশি এই তো দেবে হুম ফাইন হুম এখন তিনি আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন এই অন্যায়ের জন্য এই জন্য তাহলে তো আল্লাহ তারা আপনার বান্দা আপনারই বান্দা আপনাকে আটকাবে কি আপনার রাইটও আছে এত অন্যায় কাজ করেছেন আপনার সম্পূর্ণ অধিকার আছে তাদেরকে শাস্তি দেওয়ার আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো আর যদি আপনি মেহরবানি করে মাফ করে দেন তাহলে আপনি অনেক শক্তিশালী মহাশক্তির অধিকারী আর অনেক বিচক্ষণ অনেক জ্ঞানী আপনি ভালো করে জানেন তাদেরকে মাফ করা যাবে কি না মাফ করতে চাইলে আপনাকে বাধা দেওয়ার কেউ নেই আর মাফ করে দেওয়া ঠিক হবে কিনা সে জ্ঞানও আপনার আছে তার মানে আল্লাহ উনি একতরফ করছেন আল্লাহ করে দেন বুঝে না কি করব এটা কথা বললে আবার আল্লাহ কাছে ঠিক হবে কি না। আল্লাহ আপনার জ্ঞানে যদি করার তারা মোস্তাহেক হয় তাহলে তো আপনার সে ক্ষমতাও আছে সে জ্ঞানও আছে কিন্তু একটুখানি ইশারাও আছে যে আল্লাহ যদি মেহরবানি থাকে তো মাফ তো করতেও পারেন চাইলে আপনি তার মানে শাস্তি দিলেও আপনি দিতে পারবেন মাফ করলেও আপনি করতে পারবেন মনে মনে একটু আশা যদি আল্লাহ মাফ করে দেয় এটা আল্লাহর খুশি ইনডাইরেক্ট একটু করা আল্লাহ এখন বলেন কারণ কোন মোসিকের জন্য এইভাবে সাহায্য করলে যে মারা গেছে কুফুরির হালতে শেরেকের হালতে তার জন্য সুপারিশ করা নবীর জন্য জায়গ আছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গেলেন ওনার হালাতে মারা গেলে আল্লাহ নবী কেউ পারমিশন দেন না এখন ইশার বুঝেন তিনি এখন এভাবে সুপারিশ ডাইরেক্টলি করতে পারবেন না এখানে একটা প্রিন্সিপাল আছে ওনার জানা আছে নবী হিসাবে হ্যাঁ তিনি এই মিস্টেক করতে পারেন না আবেগের কারণে আল্লাহ এখন ওনার এই দরখাস্ত শুনে বা বলছেন মাফ করবেন কি করবেন না আল্লাহ নিজে বলে দিচ্ছেন আল্লাহ তালা বলেন আজকের দিনে যারা সত্য যারা সত্যকে মেনে নিয়েছে তাদের সত্য হক গ্রহণ করা কাজে লাগবে আর কিছু কাজে লাগবে না আজকে যারা ইমানি তাদের কোনো কিছু কাজে আসবে না যারা এই নবী মেনে নিয়েছেন আল্লাহর ওয়াহি কবুল করেছেন ইসলামকে কবুল করেছেন তাদেরকে আজকে কোনো কাজে লাগবে তাদের বিশ্বাস কাজে আসবে তাদের ইমান কাজে আসবে এই সত্যকে কবুল করা কাজে আসবে আর কোন কিছুই কাজে আসবে না তাদের জন্য শুধু কাজে আসবে কি তাদের জন্য কি নিয়ামত আছে তার আগে যে আপনি যদি চান আল্লাহ তারা তো বান্দা মাফ করতে পারেন আর আপনি তো আজিজ এবং হাকিম এই আয়াতটা যখন নবী করি ইম সালাম তালাওয়াত করেন কোনো কোনো রে আসলো তিনি বারবার আয়াত রিপিট করতে থাকলেন বারে বারে রিপিট করলেন ইন তো হুম আর করছেন আর বলছেন আল্লাহ আমার উন্মত এরকম অনেক গুণা নিয়ে আসবে আল্লাহ তাদের কি উপায় হবে উনি ওনার উন্মতের কথা এই সময় মনে করছেন যে আল্লাহ চাইলে তো আপনি আমার উন্মত কে করতে পারবেন আর আপনি তার শাস্তির মস্তায় করলে শাস্তি দিতে পারবেন আল্লাহ আমার উম্মতের জন্য আপনার কাছে দরখাস্ত দেয় দেখে আল্লাহ আপনি বলে দেন হে জিব্রাহ আপনার নবীকে যে আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অনেক সাহায্য করব। আপনাকে এমন এমন ভাবে আপনার উন্মাদ পার করে দেবো যে আপনি খুশি হয়ে যাবে আপনি কষ্ট পান পানি করতে দেব না আল্লাহ আল্লাহ যারা নাজাদ পেয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন তবে মনে রাখেন সুপারিস উম্ম সবাই পাবে কিছু না কিছু কিন্তু সবাই ওয়ান গোতে পাবে না সবাই কিন্তু পার হয়ে যাবে না হাউজের কাছারে পানি খেতে আসবে অনেকেই এই উন্মত কে দেখলেই তিনি চিনবেন আমল ওলা উম্মত আর বেআলি উন্মত হোক চিনতে পাবেন অনেকে তিনি নিজের হাতে হাউজের কাছারে পানি দিবেন আর কিছু লোককে দেখবেন যে ওনার দিকে আসতেসে পানি পান করার জন্য পিপাসার তো উন্মত অস্থির হয়ে পরিসান হয়ে আর ফির তারা আগুনে চাবুক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন রসুল উল্লাহম বলে আর কি করো আমার উন্মতো এগুলো দেখলে তো বোঝা যায় আমার উম্মত এদেরকে পানি খেতে দাও না কেন ফেরেস্ট তারা বলবে ইয়ানবি রাসুল আল্লাহ আপনি জানতেন আপনি জানেননি আপনার রেখে আসার দিনের মধ্যে তারা কি পরিবর্তন এনেছে দিনের মধ্যে পরিবর্তন হয় কারণে বেদেহাত ঢুকলে যারা বেদেহাত করে তারা হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত থাকবে কাজে উম্মাদ বেদাহাত থেকে সাবধান সুন্নতের মধ্যে চলে আসতে হবে তো তিনি বললেন যে তাদের আল্লাহ তালা বলছেন তাদের যারা আজকে সত্য এই দিনকে কবুল করেছে কাজে লাগবে তাদের জন্য আছে থাকবে সেখানে তারা চিরদিন থাকবে রাহান আল্লাহ তালা তাদের প্রতি খুশি হয়ে যাবেন তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন এখানে শুধু কি সাহাবিরা থাকবেন নাকি আমাদের এই উম্মতের যারাই আছি আল্লাহ তাদের সবাইকে আল্লাহ করে আমাদের এই আয়াতের মধ্যে শুধুমাত্র সাহাবিদের কথা বলা হয়নি সুরা আলবাইন সাহাবিদের কথা এসেছে কিন্তু এখানে এই উম্মতের সাহাবি তাবে তাবে উম্মতের পরবর্তী মুতা সমস্ত কে সামিল করা হয়েছে অনেক বড় সফলতা আল্লাহ তালার জন্য আকাশ এবং জমিনে যা কিছু আছে সব মালিকানা আল্লাহ তালার হাতে এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে যেখানে আছে সমস্ত কিছুর আল্লাহ কিন্তু মানুষ মনে করে তাদের হাতে অনেক ক্ষমতা আছে তারা ফেরাউন যেভাবে তার অনেক ক্ষমতার অধিকারী মনে করেছে দুনিয়ার বহু মানুষ যুগে যুগে নিজেদেরকে অনেক ক্ষমতাসীন মনে করে অনেক আর কিছু তাদের আওতায় চলে এসেছে মনে করে দিন লাগবে তাদের ক্ষমতা চলে যেতে আল্লাহর ধরা পড়তে তারা চিন্তা করে না আল্লাহ সতর্ক করছেন আলা তিনি ক্ষমতা মানুষ তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ তালা শান বেআ করোনা এই দিনের ব্যাপারে বিদ্রোহ করোনা আর এই দিনের তোমরা অনুসারী হয়ে যাও এই মেসেজটি যদি খ্রিস্টানরা গ্রহণ করে তাদের জন্য কল্যাণ আছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণ আছে লোকদেরকে এই তার এই আয়াতগুলো পড়ে শুনিয়ে দেওয়া হয়ে গেল এর মাধ্যমে আমাদের সুরা তাফসির শেষ হয়ে গেল আমাদের আগামী তাফসির হবে সুরা আল আন আম দিয়ে আমরা সাত পাড়ার অনেক দূর এগিয়ে এসেছি সপ্তম পাড়ায় ঢুকে গিয়েছি এবং নেক্সট সুরা হবে সুরা আল আন আম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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউনসেল সালমা ডিজাইনার আবাহা হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন ই ওয়ান